মানবতার সমাধান আসসালামাইকুম রহমদুল্লাহ রবীন্নতাম আশরফিল্বলমুরসলিন নবীনা মহম্ম ওলিহি ওজমায় সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা রিয়াদিত থেকে धारावाहिक भावे आलोचना शुने आस आज से से। के विषय नहीं आलोचना करब से हलो पोशा विषय शरियतर विधान पोशाक पड़ार सुन्नति तरिका कि नियम की विषय किलोचना पूर्व दर्शे शुने आसी जे दर्शगल नबी करीम शाहलम आदर्श सम्पर्क जानते पे कमिज हूँ बांगी होंगे बा पाजामा हक व पैंट हम সেটা পরার সন্নতি নিয়ম কি এবং এই ক্ষেত্রে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কি না তো এ বিষয়ে সন্নত হলো এই যে টাকনু পর্যন্ত কাপড় পরা যায় আর টাকনির নিচে পড়তে পরতেও নিষেধ করেছে এবং বলছেন তেমতের দিন যেই মানুষদেরকে আল্লাহ আল্লাহতলা চারটি শাস্তি কি? কী আল্লাহতলা ওই ব্যক্তি দিকে তাকাবেন না ওই ব্যক্তির সঙ্গে কথাও বলবেন না ওই ব্যক্তি গুণা থেকে মুক্তও করবেন না এবং ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তি কে আল মুসবিল যে কাপড় টাকলে নিচ্ছে কাপড় পরে আল মান্নান দ্বিতীয় যে কারো কোনো উপকার করে খোঁটা দেয় তৃতীয় ওই ব্যবসায়িক যে মিথ্যা বলে ব্যবসা করে মিথ্যা কথা বলে ব্যবসা করে এই তিন শ্রেণীর মানুষের গুণা এই চারটি গুণা হবে আল্লাহাক তাদের দিকে তাকায়ও দেখবেন না তো আমরা জানতে পারলাম যে এইটা পায়জামা হোক প্যান্ট হোক লুঙ্গি হোক পাগড়ি হোক জামা হোক যে বিষয়টা আমি পরবো এটা ট্যাকনের নিচে পড়া শরী হচ্ছে হারাম তবে এটা যদি কেউ অহংকার করে পরে। তাহলে এটা আরও হারামটা আরও বেশি কঠিন হয়ে যায় আর অহংকার করে কেউ যদি না পড়ে তারপরেও এটা নিষেধ কারণ অন্য একটি বর্ণনা আমরা শুনেছি যা আল্লাহনী বললেন যে তুমি ট্যাকনের নিচে কাপড় পরো না কারণ ট্যাকনের নিচে পড়াটাই হলো অহংকারের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া যেহেতু শরীয়ত নিষেধ করেছে তারপরে যদি পড়ি তার মানে হলে যে আমি অস্বীকার অহংকার তাহলে নিচে কাপড় পরা যাবে না এটা জানার পরেও যদি পড়ি তাহলে এটাও অহংকার মধ্যেই পরিণত হবে এটা সম্পূর্ণ হারাম এ বিষয়ে আমাদের সামনে আর লম্বা হাদিস আছে যে হাদিসটি বর্ণনা করেছেন কায়েস বিন আগি তিনি বললেন আকবর আর তিনি আবুদ্দা জলিল কদার একজন সাহাবি আবুদার্দ সঙ্গে উনি ওঠা করতেন তার বন্ধু ছিলেন বলছেন কান আবি রজুল উন্মিনাম রাবির আব্বা বলছে দিমাসকে একজন ব্যক্তি ছিল আল্লা নবীর সাহাবি যার নাম ছিল ইবনুল আর ওই ব্যক্তি এমন ছিল মোতাওয়ান নির্জনতা মানুষের সঙ্গে বেশি ওঠা করতেন না একা একা থাকাটা বেশি পছন্দ করতেন কল্লামা কলামাজালাস ইন্নামা হুয়া সালাতুন ফাইদা ফারাক ইনামা হুয়া তসবি হন তাকবিরুন বলছেন উনি সময় হয় সলাচদাই করতেন নামাজ পড়তেন নামাজ শেষ তো তাসবি পড়তেন সেটা শেষ তো তাহমিদ পড়তেন আলহামদুল্লাহ পড়তেন অর্থাৎ হয় সালাক দায়ী করতেন আর না হয় জিকির করতেন হাত্তাই আলাহু এমনকি ওনা পরিবারের নিকটে তারপর আসতেন ফমার রবি রাবির আব্বা বলছেন যে আমরা একসময় আবুদ্দারদার নিক বসাছিলাম তো ওই সময় এই ব্যক্তিটা আমাদের পাশে হেঁটে যাচ্ছিলেন ফকা আবুদ্দা তখন আবুদ্দারদা তাকে বললেন কালিমতানাওয়ালা তাজা কোনো ভালো কথা থাকলে আমাকে বলতে পারেন যদি থাকে যে কথা বললে আমাদের উপকার হবে আপনার কোনো ক্ষতি হবে না এরকম কোন উপদেশ যদি আমাদেরকে দেন দিতে পারেন তা তখন বললেন বাস আর রসুরুল্লাহ সালাম সাইয়তান ফা কাদিমাত ফাজা আরজুল মেনহুম ফাজাল সিদ্দ ইয়াজফিহি বলছেন রসুরাল সালাম কোনো একটি যুদ্ধের ছোট একটি সৈনিক যুদ্ধ করার জন্য পাঠাইছিলেন সেই সৈনিক যখন যুদ্ধ করে যখন ফিরে আসলো যখন তখন তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি সে মসজিদে বসে বলছে তারা ওই মাহফিলে উপস্থিত হলো যেখানে আল্লা ছিলেন সে বসে বলছেন ইলা একজন ব্যক্তি তার পাশে বসেছিলেন সে বলল আদু, বলছেন তুমি আমাদেরকে যদি ও অবস্থায় দেখতে যখন আমরা শত্রুদের মাঝে মোকাবেলা করলাম শত্রুর আমাদের সামনে আছে শত্রুরা আমাদের উপরে তারা অস্ত্র ধারণ করেছে ও তান এবং আমাদেরকে খটা দিয়েছে মন্দ বলেছে সেই অবস্থায় যদি আমাদেরকে দেখতো তাহলে দেখতাম যে আমরা কি করেছি সেখানে ফকা খোজাহা মিন্নি তখন সে বলল নির্যাতিত মুসলমান বলল খোজাহা মিন্নি এই যে দেখো আমার আমার থেকে নাও আনাল গোলামুল গফ্ফারি আমি গফ্ফারি কবিরের একজন গোলাম সর আমার কাছ থেকে না দাও আমার কথা শোনো কই ফাতারাফি কাউলিহি তো ওই ব্যক্তি বলছে যে তার এই কথাটি যে আনাল গোলামুল গফ্ফারি আমি কফলাম আর ওই ব্যক্তির কোন আমল করে যদি সেটা গর্ব করে তাহলে সে নষ্ট হয়ে গেল অন্য একজন ব্যক্তি এই কথা শোনার পর সে বলছে মা আর বেদা বা আসান আমি মনে করি এটা কোনো সমস্যা নাই ব্যক্তি যদি কিছু ঘটে গেছে সেটা যদি সে আবার নিজের ভাষা সেটাকে বর্ণনা করে তো এটা কোনো সমস্যা মনে করি না ফাতা না দুইজন যখন বিতর্কে লিপ্ত হয়ে গেল একজন বলছে না এটা অপরাধ আর একজন বলছে না কোনো সমস্যা নেই তো এই বিতর্কটি আল্লাহ রু ইসলাম শুনলেন সোনাপা বললেন সোভান আল্লাহ কি করছো তোমরা এটাই একটা বিতর্কের বিষয় বলছেন কোনো ব্যক্তি ভালো কাজ করেছে সে যদি সেটা বলেও থাকে সমস্যা কি আল্লাহ তাকে কেয়ামতের দিনের বদলাও দিবে আর দুনিয়ায় আল্লাহ তালার তার প্রশংসাকে আরও বেশি দুনিয়া ছড়িয়ে দিবে কেউ যদি কোনো ভালো কাজ করে তার নেই কেয়ামতের দিন পাবে এবং এটা যদি মানুষ সেটা যদি প্রচার করে যে অমুক এরকম ছিল সে এই কাজ করেছে এই কাজ করেছে তো আল্লাহ তালা তার ভালো কাজটি মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে সমস্যার কিছু নেই ফারো এই তো আবার দর্দা সুর রিজা আলিক আব্বা বলছেন যে আমি আবু দাদা দি তাকালাম তো উনি এই কথা শোনা একটু খুশি হলেন আমি শুনেছি আমি শুনেছি বারবার বলছিলেন তো ওনার এতবার বলা থেকে আমরা মনে করছিলাম যে উনি যদি দুই যেনু পরে যদি বসে যদি আমাদের সাথে কিছু কথা বলতেন তাই ভালো ছিল কলা আখার বর্ণনা বলছেন যে আর একদিন উনি আমাদের পাশে দিয়ে এভাবে অতিক্রম করছিলেন ফকা একই আন্দাজে বললেন কালিমা কোনো ভালো কথা যদি উপদেশ আমাদেরকে দেন যার দ্বারা আমরা উপকৃত হবে আপনার কোনো ক্ষতি হবে না উপকৃত হব তাহলে আমরা কাল তিনি বললেন কল আলানা রসুলাম উনি একটি হাদিস বর্ণনা করলেন যে আল্লাহ রসুলাম বলেছেন যে ঘোড়াটি জেহাদের মাঠে ব্যবহার করা হবে জেহাদের জন্য প্রস্তুতকৃত ঘোড়ার উপর যে ব্যক্তি যা খরচ করেছে ওই ব্যক্তি কেমন ওই ব্যক্তির নেই যে তার হাতকে প্রসারিত করে সাদকা করে কোনদিন হাতকে বন্ধ করে না হাতকে প্রসারিত করে যে ব্যক্তি দান করে সর্বক্ষণ দান করে ওই ব্যক্তি যে স্বভাব যে ব্যক্তি জিহাদের জন্য তার যে তার জন্য খরচ করেছে তারও এ ধরনের এরপর বলছেন আর আমাদের সামনে এভাবে অতিক্রম করলেন ফলাহু আবু আবু ধারদা তখন বলল ক্যালিমতন ফোনা তাদের যদি কোনো কথা আমাদের বলতেন যেটা আমাদের উপকার হবে আপনার কোনো ক্ষতি হবে না তখন বললেন ইসবালিহি এবং তার লিটা যদি টাকনের নিচে না পড়তো তাহলে লোকটা খুব ভালো ছিল এই হাদিস লম্বা হাদিসটা শুধুমাত্র এই এসতেজ কারণে এ হাদিসটি ইমাম নববী রাহিমাহুল্লাহ এই অধ্যায় নিয়ে আসেন যে পরিধান কেমন কিভাবে করতে হবে কত রূপ পড়া যেতে পারে সম্মানিত শ্রোতা ও দর্শক এই মুহূর্তে আমরা ছোট একটি বিরতি পর ইনশাআল্লাহ বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ a prophet in a prison a prophet who commanded the birds insects and animals want to know more join us for stories of the prophet nobiteh kahi prathirovibar 16 time apuna shamprachar shakal agarotai bangladeh <laughs> shay peace tv banglade didha dandu mullabodher abhav prakrito vishasher abhav and sacheton japon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 আর বকিল দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপি বকিল না হওয়া বেশি খরচ না করে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়ে আল্লাহ তালা খুবই পছন্দ করেন না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই আসল শুধু আল্লাহ তালার উপর কেন না আল্লাহ সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় আপ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ সম্মানত শ্রোতা দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে কায়েস বিন বিশিরা তাকলিবি রাহেমহল্লা ওনার রেওয়ায়ত করা উনি ওনার আব্বা থেকে এবং আবুদ্দা এবং ইবনে হানজেলার যে আলোচনা আমরা লম্বা হাদিসে শুনে আসছিলাম তারই বাকি অংশ আমরা এখন ইনশা আলোচনা করব। তো আবুদর্দা বললেন যে তৃতীয়বার ওনার সঙ্গে যখন আমাদের সাক্ষাৎ হল আর ওনাকে যখন আমরা এই কথাই বললাম যে কোনো ভালো কথা থাকলে উপদেশ থাকলে আমাদের বরুন যাতে আমরা উপকৃত হব আপনার কোনো ক্ষতি না হবে তখন তিনি বললেন যে খোরাইম আল আসাদি একজন ভালো ব্যক্তি আখলাখ ভালো চলাফেরা ভালো এবাজত বন্দেগি ভালো সব দিকই ভালো তো উনি বললেন যে দুটা ত্রুটি তার আছে একটা হলে এই চুল তার অনেক বেশি লম্বা আর আরেকটা হলে সে টাকনির নিচে কাপড় পরে বলছে লোকটা খুব ভালো তবে এই দুটা বিষয়ে যদি একটু সতর্ক হয়ে যেত চুলটা যদি একটু ছোট করে নিত আর কাপড়টা যদি একটু ছোট করে নিত তাহলে সে একদম ফার্স্ট ক্লাস মানুষ। মানুষালা ওই খোরাইম আল আসাদি ওই ব্যক্তি এই কথাটি শুনেছেন কথাটি শুনে আল্লা নবীর কথা যখন শুনলেন সে ফাহালা সে দ্রুত ফাকাদা কাদা শফরাতান ফাতা বিহা জুম্মাতান ইলাউজি বলছেন এরপরে সে কেঁচি নিয়ে তার চুলটাকে উনি কেটে দিয়েছেন ওয়ারাফা ইজারহ ইনসাহি এবং ওনার পাজামা বা লঙ্গি যেটা ঝুলান্ত অবস্থায় ছিল সেটা উনি একেবারে ওনার সাপ টাকের নিচের অংশের অর্ধেক পর্যন্ত উনি কেটে ফেলে দিলেন অর্থাৎ আল্লাহ নবী যেটা বলেছেন সঙ্গে সঙ্গে রিয়াকশান এটা ভালো এটা সত্য বা সামিয়ে না ও না শুনলাম সঙ্গে সঙ্গে আমল দেরি না যে আজকে তা না কালকে থেকে না মোমিনদের এটা একটা গুণাবুলি এবং সেফাত দেখা হল তো আমরা বললাম যে আপনার যদি কোন উপদেশ থাকে আমাদেরকে দেন তিনি বললেন বলছেন দেখো তোমরা এমন কিছু মানুষদের ভাইয়ের নিকটে তোমরা যাবা তো যেন সবারিটা সুন্দর হয় তোমাদের লেবাস পোশাক যেন সুন্দর হয় যেন তোমরা পোশাকের ক্ষেত্রে এবং চেহারার ক্ষেত্রে তোমরা সর্ব উচ্চমান ব্যক্তি যেন তোমরা হয় এরকম ভাবে তোমরা যাবা আল্লাহ লা ফাইন্দাল কারণ আল্লাহ তালা অশ্লীল ভাষা এবং অশ্লীল কোন কাজ আল্লাহ তালা পছন্দ করেন না এটা হলো সম্পূর্ণ হাদিস তো এই হাদিসের মধ্যে যেই অংশটুকু আমাদের লেবাস এবং পোশাকের সাথে সম্পর্ক মূলত ওইটা বুঝানোর জন্য এই লম্বা হাদিসটি উনি এখানে নিয়ে আসছেন তো এই হাদিস থেকে জানলাম যে কাপড়টা হতে হবে উপরে পাজামা হোক যেটাই হোক না কেন ওয়ান বলছেন টাকনু এবং ঘুটনুর মাঝখানে যদি হয় তাহলে এতে কোনো সমস্যা নেই ওমা মিনাল কাবাইন ফিন নার সে ঘটনু থেকে নিয়ে টাকনো পর্যন্ত ঘটনু থেকে নিয়ে টাকনো পর্যন্ত এই সমস্ত জায়গায় যে পর্যন্ত ইচ্ছা কাপড় পরা যেতে পারে সর্ব শেষ হল এর নিচে পড়া যাবে না কান যে ব্যক্তি ট্যাকের নিচে কাপড় পরবে ওই অংশ তাকে জাহার্নামে যেতে হবে ওমান ইজারাহু বাতারানুরিল্লাহ ইলাইহি আর যে ব্যক্তি অহংকার করে যদি কেউ তার লঙ্গিকে লটকিয়ে নেয় ঝুলিয়ে পড়ে নিচে পড়ে অহংকার করে আল্লাহ তালা কেয়ামতের দিন তার দিকে তাকাবেন না তিনি বললেন আমি একসময় নবী করিম সাহসানের পাশে হেঁটে যাচ্ছিলাম তো আমার লুঙ্গিটা একটু ঝুলান্ত অবস্থায় ছিল নিচে যাচ্ছিল আমার লুঙ্গিটা আমাকে বলছে আর একটু উঁচা আমি উঁচা করছি আর একটু আর একটু উঁচা করলাম আর একটু উঁচা আর একটু উঁচা করলাম ফাঁল বাজুল কম তো কোন এক সম্প্রদায়ের মানুষ তাকে বললো ইলা আইন সর্বশেষ কোন পর্যন্ত আপনি উঁচা করলেন লুঙ্গিটা বলছেন ইলা আনসা ফিসা আকাইন বলছেন এইটা নিচের যে টাকনু পর্যন্ত যে জায়গাটুকু আসে এর অর্ধেক পর্যন্ত এটা হলো একেবারে পরিপূর্ণ সুন্নত যে ঘটনু থেকে নিয়ে টাকনু পর্যন্ত এই যে অংশটুকু আছে পায়ের তো একেবারে মাঝখান পর্যন্ত লুঙ্গি পরা এটা হলো পরিপূর্ণ সুন্নত তবে তার নিচে টাকনু পর্যন্ত পরা যায় জেলাকে অর্ধনলা বলে অর্ধনলা ঘটনের নিচে وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جرى ثوبه خيلاء لم ينظر الله الى يوم القيامه فقالت ام سلمة ابن عمر الله تباركني একটি কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অহংকার করে তার কাপড়টা ঝুলিয়ে পড়ল কিয়ামতের فقالت ام سلمة ام سلمہ سلامهর মা মহিলা এখন সে তার প্রশ্ন চলে আসে আমরা কি বলছেন মহিলারা তাদের অরনা কি ভাবে পড়বে অন্যা বলতে যেটা গা ঢাকার জন্য উপরে বোরকা বলেন বা ওরনা বলেন এটা কি ভাবে পড়বে কলা ইউরখিনা শিবরন বলছে শরীরের চাইতে এক বিঘ পরিমাণ বেশি ঝুলিয়ে পড়বে মহিলারা এক বিঘ পরিমাণ আরও বেশি ঝুলিয়ে পড়বে ইদা তনকাশিফু আকদা মহুন্না উমেদ শালমা বলছেন পরেও যদি পায়ের কিছু অংশ দেখা যায় কয়লা ফায়ু খিনা ধিরা আন এজিদনা তো এক হাত পর্যন্ত কাপড় ঝুলিয়ে দাও এর চেয়ে বেশি দেওয়া দরকার নেই রহউ দাউদ ও তিরমিজি ও হাদিস হাসান ও ইমাম আউ দাউদ এবং তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি সহি এবং হাসান বলেছেন তো এই হাদিস থেকে আমরা যেটা জানলাম সেটা হলেই পুরুষেরা টাকনের উপরে পড়বে টাকনের নিচে পড়বে না আর মেয়েরা টাকনের নিচে নয় বরং পায়ের নিচ পর্যন্ত তাদের কাপড় থাকবে এবং পায়ের নিচ বলতে পায়ের নিচেও আরও এক বিঘ বা এক হাত পরিমাণ বেশি কাপড় ঝুলিয়ে দিবে। এবং আল্লা নবীর যুগে এভাবেই কাপড় পরত এবং বলতেন যে যদি এইভাবে ঝুলিয়ে মাটিতে ঘিসড়ায় যদি কাপড় পরা হয় তাহলে সেই কাপড়ে যদি কোথাও ময়লা ছিল জমিনে তাহলে সেই ময়লা যদি কাপড়ে লেগে যায় তাহলে কি হবে বলছেন ওই কাপড় যেটা নাকি মাটির সঙ্গে টাশ হয়ে যাচ্ছে তো কোথাও যদি ময়লা তার সাথে লেগেও যায় আর তারপরে যদি ওই অংশটা আবার মাটির সঙ্গে আবার টাচ হতে থাকে তাহলে ওই মাটির টাচেই ওই কাপড়টা পরিষ্কার হয়ে যাবে শরীয়ত এটা তো সমস্যার সমাধান সমস্যার সমাধান সব কিছু বলেছে তো যেখানে এক বিগ বা এক হাত পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে অত দূর যদি নাও হয় কোমাস কম অংশ আমাদেরকে মহিলাদের আমার মামনদেরকে লম্বা করে বোরকা বা উপরে যে চাদরটা আছে বা মেক্সি যেটাই বলা হোক এটা এত লম্বা করে পড়তে হবে যেন পায়ের অংশ দেখা না যায় কারণ তাদের সমস্ত শরীরটাই হলো সুতরা পুরুষের তো শুধু নাভি থেকে নিয়ে ঘুটনু পর্যন্ত তার লজ্জায় স্থান আর মহিলাদের টোটাল সবই হাতও দেখানো যাবে না পাও দেখানো যাবে না কারণ শরীরের তাদের প্রত্যেকটা অঙ্গে আলাপাক সৌন্দর্যতা দিয়েছে না যে কোনো একটা প্রকাশ হলেই ওটা একটা ফেতনার কারণ সেই হিসাবে এটা বলেছে তো এটা হল শরীয়ত কিন্তু বাস্তবে শয়তান বলেছিল আল্লাহর সামনে যে হে আল্লাহ তালা পাবিমা আকানুম সেরা তাকাল মুস্তাকিম বলেছিল যে আয়াল্লাহ তুমি যেই আদমকে সেজদা না করার কারণে আমাকে শয়তান বানিয়ে দিলে আমি এই আদম সন্তানের সোজা রাস্তায় বসবো সোজা রাস্তা বলতে যেটা সঠিক ওখানে বসে থাকবো গন্তব্য স্থলে যাওয়ার জন্য যেটা সোজা পথ আমি ওই পথে বসব। ওকে বসে ওকে বলব এই পথ না আর পথে যা পথ ঘুরিয়ে দিবো কিভাবে? তো দেখেন কিভাবে ঘুরেছে আমি চতুর দিক দিয়ে তাকে আমি গ্রাস করব। সামনে দিয়ে আসবো পিছন দিয়ে আসবো ডানি দিয়ে আসবো বামি দিয়ে আসবো আর আমি চেষ্টা করব তাকে সঠিক পথ থেকে সরানোর জন্য সেই শয়তান আজকে মুসলিম সমাজে মুসলমানদের আঁকি তাকে বিনষ্ট করেছে মুসলমানেরা শত শত সেরিক কাজে লিপ্ত হয়ে গেছে কত ধরনের একিদার পরিবর্তন ঘটে গেছে আমলের ক্ষেত্রে আল্লাহ নবী বলছেন যে তোমরা ইহুদ নাচার বিরোধিতা করবা কিন্তু আমাদের লেবাস পোশাকে সব কিছু তাদেরই কালচার চলে আসছে তো মেয়েদেরকে বলছে তোমরা লম্বা করো ছেলেদেরকে বলছে ছোট করো এখন ছেলেরা করতেছে লম্বা মেয়েরা করতেছে ছোট মেয়েরা আরও ছোট ছোট বলতে ওদেরকে টাকনের উপরে না ওরা এখন ঘটনুর উপরে বন্ধ চলে যাচ্ছে আরো কতদূর পর্যন্ত পুজবে তা আল্লা বা ভালো জানে তো শয়তান এভাবে মানুষদেরকে পদভস্ত করতেছে যে কাউকে কোনোভাবে তাহলে জানতে পারলাম যে মেয়েদের ক্ষেত্রে তাদের পর্দা জরুরি এবং তারা যখন বের হবে তখন সমস্ত ঢেকে তারপরে বের হওয়ার মধ্যেই তাদের নিরাপদ বেশি এরপরের যেটা পরিচ্ছেদ সেটা হলে বাবু তার কি ইস্তেহবাব তা বলছেন বিনয় নম্রতার উদ্দেশ্যে ভালো পোশাক পরিহার করা নিজেকে ছোট করার জন্য নিজেকে তাজ আল্লাহর সন্তুষ্ট জন্য একটু নম্রতা ভদ্রতা দেখানোর জন্য খুব বেশি দামি কাপড় না পরা এ বিষয়ে আন মাহাদী আনাসিন্নহ আনা রাসুলকাল মানি যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট জন্য যদি কোনো নম্র এবং বিনয়ী পোশাক যদি কেউ পড়ে আল্লাহর জন্য আল্লাহর জন্য অর্থ হলে এই যে তার সমর্থন আছে টাকা আছে বানাতে পারবে পড়তে পারবে সব কিছু সমর্থন আছে কিন্তু তারপরেও সে আল্লাহর সন্তুষ্ট এত কিছু আমার দরকার নেই দুনিয়া যেহেতু অনেকের জন্য এত কিছু দরকার নেই তো আল্লাহর সন্তুষ্ট জন্য যদি কোনো ব্যক্তি বিনয়ীওয়ালা কাপড় যদি কেউ পরিধান করে অহুয় একদিরও আলাই সে ভালো কাপড় পরতে সমর্থন রাখে সক্ষম রাখে দাহুল্লাহাম আলা আল্লাহ তালা কেমতের দিন সকল মানুষের সামনে থেকে তাকে ডেকে নিয়ে আসবে এবং মানুষের সামনে দাঁড় করাবে মিন আয়াল বিসুহা তাকে বলবে শোনো তুমি সেই দিন আমার সন্তুষ্ট জন্য তুমি ভালো পোশাক পরার ক্ষমতা রাখার পরেও তুমি অত ভালো পোশাক পরো নাই আজকে তুমি ইমানের পোশাক তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পড়ো তো সকল মানুষের সামনে তার ইমানের পোশাক আল্লাহ পাক তাকে পরিয়ে দিবেন এবং সে একজন বড় ইমানদার বলে সকলের সামনে সে পরিচিত হয়ে যাবে আর ইমানদার বলে যখন পরিচিত হবে তখন তার ঠিকানা হবে যান না ইমাম তিমি যাহা দৃষ্টি বর্ণনা করেছ এরপরে যেটা পরিচ্ছন্ন সেটা হলো বাবু ইস্তবাবাসফির লেবাস লেবাসের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা না একেবারে হাই না একেবারে লো মধ্যম ধরনের পোশাক বান্দার উপর তার নিয়ামতের নিদর্শন দেখতে ভালোবাসেন অর্থাৎ আল্লাহ যদি কাউকে কোনো নিয়ামত দিয়ে থাকেন সম্পদশালী করেছে ভালো খেতে পারে ভালো পড়তে পারে তো ওই ব্যক্তি একটু ভালো পড়া দরকার একটু ভালো খাওয়াও দরকার আল্লাহ যে নিয়ামত দিয়েছে নিয়ামতটি তার শরীরে আল্লাহ তার দেখা পছন্দ করেন খাওয়াটাও পছন্দ করেন তার অর্থ হলেই আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছে সেই পন্থাই সেই দুনিয়ায় চলবে যেমন না যে আমার সমর্থন আছে তারপরে আমরা পাটা কাপড় পরে চলছি তারা আল্লাহ নিয়ামতের নাসুক্রী হল সম্মানত শ্রোতা দর্শক মন্ডলে আমরা রিয়াজুসলেহীন কিতাব থেকে পোশাকের অধ্যায় আমরা বিভিন্ন পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম তো এ বিষয়ে আরও কিছু আমাদের জন্য নবী করিম উপদেশ উপদেশবাণী রয়েছে আমরা পরবর্তী দর্শে সেই আলোচনাগুলি শোনার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হরবুল আলমিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন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 আপনার থাকবে সুরক্ষিত এবং পবিত্র থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ पाउंड बस टाक पाठिएमेल कर समाधान যাদের শাসনের বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানাদি দেশ দেখুন শুধু কেন তাদেরকে ইসলামের খাটি প্রতিনিধি বলা যায় খোলাফায়ের আশেদিন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়